জাবির ইবনা আবদুল্লাহ রদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমরা যখন কোনো উঁচু স্থানে আরোহণ করতাম তখন তাকবীর ধ্বনির উচ্চারণ করতাম আর যখন কোনো উপত্যকায় অবতরণ করতাম সে সময় সুবান বলতাম